কৃতজ্ঞতা একটি অন্যতম বড় নিয়াম বহু সংখ্যক অধিকারী যে তার সর্বদা অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ব্যস্ত থাকা উচিত বান্দাকে কৃতজ্ঞতা প্রকাশের প্রসঙ্গই বান্দাকে কৃতজ্ঞতা প্রকাশের সঙ্গতি দেয়া হল আল্লাহর পক্ষ থেকে তার প্রতি অন্যতম বড় নিয়াম এটা তার উপর ফার্দ যে সে কৃতজ্ঞতার সহিত এই কাজগুলো সম্পন্ন করবে এবং ন্যায্য কৃতজ্ঞতা প্রকাশের অভাব উপলব্ধি করবে ওয়াহ ইবনে আবু ওয়াদকে যখন একটি বিশেষ কাজের প্রতিদান সম্পর্কে জিজ্ঞাসা করা হল তখন তিনি বললেন এর প্রতিদান চেয়েও না কিন্তু ওই কাজ করার তৌফিক অর্জনের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করো আবু সুলাইমান বলল একজন বুদ্ধিমান ব্যক্তি কীভাবে তার কৃতকর্মের দ্বারা অভিভূত হতে পারে কৃতকর্মগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অন্যতম নিয়ামত বিনয় প্রদর্শন ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য এটা তার উপর অর্পণ করা হল কেবলমাত্র কাদার রিয়াহরাই তাদের কৃতকর্ম দ্বারা অভিভূত হয় এরা হলো তারাই যারা বিশ্বাস করে না যে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তার বান্দার কর্ম কর্ম নির্ধারণ করেন যেদিন দাউদ আল মারা গেলেন সেদিন কতই না সুন্দর কথা বলেছেন আবু বকর আল না শাহ তার দাফনের পর ইবনে আল সাম্মাক দাঁড়িয়ে তার সৎকর্মগুলোর প্রশংসা করেন এবং নিজে কাঁদলেন এবং উপস্থিত সকলকে কাঁদালেন এবং শপথ করে বললেন যে তিনি যা করেছেন তা সত্য করেছেন তিনি যা বলেছেন সত্য বলেছেন अबू बक्ल आल नासड़े बे आल्ला क्षमा करण तरह दया प्रदर्शन करे दीबें ना जाइद इबने सबित रल्लाह आना वर्णित अबू दाउदे उल्लेखित आज जल्लाह रसुल्लाह सल्लम बल्लें आल्ला जदि दुनिया और जान्नर अदिवसी शास्ती दी चाहत उपाए कोकम निष्ठुरता छा करते दया देखाते चान दया तर कृतकर्म अपेक्षा उत्तम জাবির রাদুল রহমান হতে বণিত হাকিমে উল্লেখ আছেন নাবিজি সাল্লাহ আলাইস্লামের কাছে একজন লোক আসলেন এবং বললেন পাপ পাপ দুই তিনবার একই কথা পুনরাবৃত্তি করলেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বললেন বলো হে আল্লাহ আপনার ক্ষমাশীলতা আমার পাপের চেয়ে সুবিশাল এবং আমি আমার কৃতকর্মের চেয়ে তার উপর বেশি আশা রাখি সে তাই বলল এবং আল্লাহ রসুল সাল আলয় সাল্লাম বলে আবার বলল সে তা বলল এবং তাকে পুনরায় বলতে হুকুম করা হলো সে আবার বলল তারপর রসল্লাহ সাল সাল্লাম বললেন দাঁড়াও তোমাকে ক্ষমা করা হয়েছে পাপের বিবেচনায় আমি ছিলাম প্রাচুর্যময়ী কিন্তু আমার রবের ক্ষমা তার চেয়ে অধিক প্রাচুর্যময়ী আমার কর্মের কাছে ছিল না কোনো প্রত্যাশা তবে আল্লাহর দয়া আমাকে দিয়েছে প্রতীক্ষা